जी आलह नबीम साहब जन भूल तक संशोधन करतु संशोधन क्षेत्र कम विभिन्न भाव नबील संशोधन करतें আবাদত করেন এইভাবে আবাদত করেন এইভাবে আবাদত করেন তো শেষে একজন আরেকজনকে বলে তো অল্প আবাদত আন্নাহা তাকা আল্লু আমরা তো মনে করতাম নবী অনেক করে কিন্তু আবাদতো দেখতেছি একেবারে কম পরে লাস্টে একজন আরেকজনকে বলেগুণে আল্লাহ মাফ করে দিচ্ছেন অল্প ইবাদত করলে কাজ হবে না বেশি করতে হবে তো তখন একজন বলল আজকে থেকে সারা রাত ঘুমাবো না একজন বলল আজকে থেকে সারা জীবন রোজা রাখবো আরেকজন বললো বিয়ে শি করব না এই তারা যে কাজটা করছে বা কথাটা বলছে কথাটা ঠিক না কথাটা ভুল নবিসাম এটা শুনছেন শোনার পরে এদেরকে ডাকি ডেকে এসেছে যে তোমরা এরকম এরকম বলছ তোমাদের মধ্যে থেকে কেউ কেউ এরকম এরকম কারা বলছে এরা তো ভালো করে জানে এবং দেখেন হাদিস বর্ণনা নাম বলেন নাই শুধু বলছেন যে তিনজন সাহাবি গেছেন কিন্তু কোন জন এটা নবিস জানেন কোন জন কিন্তু বলছেন যে না নাম বলেন নাই বলছেন যে এরকম তোমরা কেউ কেউ এরকম বলছো আমিছেন তাহলে এর মাধ্যমে সবাই বুঝে গেছে যে জন ভুল করছে সে জন বুঝে গেছে নবিসামের এটা ছিল একটা ভুল সংশোধনের পদ্ধতি অধিকাংশ সময় নবিসাম নাম উল্লেখ না করে ওই বিষয়টা বলে দিতেন স্পষ্ট করে আর সাহাবি কেন যখন কারোর মধ্যে দেখতেন ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তারা তাদের করে দিতেন জনসমক্ষে বলতেন না কিন্তু কেউ যদি ভুল ধরা দেওয়ার পরেও একবার দুইবার পাঁচবার কিন্তু সে ভুলটাকে শুদ্ধ প্রমাণ করার জন্য চেষ্টা করে এবং এটা দ্বারা মানুষের আঁকি দেয় বিভ্রান্ত করতেছে খতম হইতে পারে যে সেটা জানেই না যে এটা আঁকি দেওয়া বা এটা ভুল হইতেছে তার এটা হইতে পারে যে কোনো ব্যক্তির ব্যাপারে যে যে অজানা বলে বলে ফেলছে ফেলছে। তাকে জানাই দেওয়া হয়েছে জানাই দেওয়ার পরে না আমার এটা সঠিক তখন এটাকে প্রকাশ্যে মানুষের সামনে নাম ধরে বলা যাবে কারণ তখন এটা না বললে মানুষ সতর্ক হবে না মানুষ তো তার ধোকায় পড়ে যেতে পারে তার বিভ্রান্ত আকিদে নিবন্ধিত হইতে পারে জে yeah.